ছিল যেভাবে হচ্ছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের। कैम छदिसर इतिबृत्ति विश्वयर क्रम विकाश प्रति मंगलवार और शनिवार रत आठटा पुन सम्प्रचार सकाल साढ़े छंगदे बांग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 আসসালামাইকুম আহমতুল দূরের এবং কাছে অগণিত অসংখ্য আমাদের দর্শক ভাই বোনদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আর আপনাদেরকে ওয়েলকাম করছি আমাদের এই আয়োজন আসন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন করি پچیس نمبر اللہ آلوچن دھار بہت مومین دے کے ربین اللہ کی سہای کر دے کے پاجیت کرپل کے দিয়েছেন। আমরা অবশ্য যেটা করব সেটা হলো দুটো আয়াতি তেলাওয়াত করব একটা পিছনের একটা বর্তমানের এরপরে আমরা অগ্রসর হব ইনশাআল্লাহ وَأَنْزَلَ الَّذِينَ ظَاهَرُوهُمْ مِنْ أَهْلِ الْكِتَابِ مِنْ صَيَعُصِيهِمْ وَقَذَفَ فِي قُلُوبِهِمُ الرَّعُبُ فَرِيقًا تَقْتُلُونَ وَتَأَسِرُونَ فَرِيقًا অিয়ার হম তত কেন্লা কুল কীর অবহন হ যুদ্ধ এর পর্যালোচনা করেছেন এই আলোচনা একটা পর্যায়ে আয়াতের মধ্যে দিয়ে শেষ হবে এরপরে কিছু হুকুমিনের কি দুর্দশা হয়েছে সেটা আল্লাহ তহ জানিয়েছেন সাথে সাথে মমিনদেরকে আল্লাহ কিভাবে বিজয় দান করেছেন কিভাবে গনিমত এবং ফাই দান করেছেন সেই সম্পর্কে আল্লাহআলা এখানে এরশাদ করছেন বিট্রে করবে না আল্লাহ নবীর সঙ্গে তারা গাদ্দারি করবে না মুসলমানদের বিপক্ষে কাউকে সাহায্য করবে না এই যে ওয়াদা ছিল ওই ওয়াদাকে তারা ভেঙ্গে খান খান করে দিল গোপনে গিয়ে তারা কোরআদের সঙ্গে যোগাযোগ করল। গতফে ডেকে আনলো সব মানুষকে একত্রিত করে মদিনার কিভাবে মূল উৎপাদন করা যায় মদিনাকে কিভাবে ধ্বংস করে দিয়ে যায় আল্লাহ এবং সাহাবিদেরকে কিভাবে শেষ করে দেয়া যায় কিভাবে তাদেরকে সঙ্গে মিশিয়ে দেওয়া যায় সেই চেষ্টা তারা করলো কিন্তু তারা চেষ্টা করলে কি হবে ওয়ামা আর কত মমিনদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছে ষড়যন্ত্র করে ইব্রাহিমকে কি মারা গিয়েছিল মারা যায় নাই ইব্রাহিমের পশ মতো পড়েনাই ষড়যন্ত্র করে মৌসা আলিহ সাল্লামকে কি তারা হত্যা করতে পেরেছিল পারে নাই বরং এর ঘরে আল্লাহ রাঈাতে চেয়েছিল তা তো পারে নাই হাকিম আল্লাহ রবী আসমানে উঠায় দিয়ে গেলেন সুবাহ षड़ तरफ ना षड़े आल्लाड दिए मक्का अवस्था अल्लाहर रसुलर पर आघात চিরতরে শেষ করে দিবে তাদের সিদ্ধান্ত ছিল আগামীকাল সকাল থেকে মুহাম্মদ নামের কোনো ব্যক্তি পৃথিবীতে একজিস্ট করবে না থাকবে না কিন্তু কি হলো তারা ষড়যন্ত্র করলো এই ষড়যন্ত্রকে কিভাবে নস্বাদ করতে হয় এই ষড়যন্ত্রকে কিভাবে বাঞ্চাল করতে হয় এই না। সেজন্য মদিনা ইহুদিরাও যারা আল্লাহর নবীকে শেষ করতে চাইলো সাহাবিদেরকে শেষ করে দিতে চাইলো তাদের টাকা দিয়ে পয়সা দিয়ে তাদের বিভিন্ন ধরনের সম্পদ দিয়ে তাদের বুদ্ধি দিয়ে সবকিছু তারা যেমন ইসলামের বিপক্ষে আজ কালো ইনভেস্ট করা হয় একই নিয়মে চলে। হক এবং বাতিল সারা সময়ে সারা যুগে সব যুগে সব সবসময় সব দেশে সব জায়গাতে একই নিয়মে চলে এখনো যেমন ইসলামের বিপক্ষে মানি ইনভেস্ট করা হয় এখনো যেমন ইসলামের বিপক্ষে बुद्धि विवेक इनभेस्ट कर इसलाम विपक्षे सुशील समाज के व्यवहारित मानु देखे ठीक ए रकम सीचुएशन मदीनाते चलती और इहुदीजे जो पैसा छो इदी देर जो बुद्धि विवेक छो इदी देर जो सम्पत्ति जो बाड़ीघर छोड़ बड़ बड़ो दुर्ग तार तैर कर এগুলো ইসলামের বিপক্ষে তারা ব্যবহার করার চেষ্টা করলো আর বিজয় হয়ে যাবে নবী সঙ্গে তাদের এই চুক্তি আর রাখার দরকার হবে না কিন্তু গুড়ে বালি এই আশা হতাশায় পর্যবেসিত হলো রব আলিন বরং তাদেরকে তাদের বড় বড় দুর্গ থেকে বড় বড় বিল্ডিং থেকে বড় বড় থেকে বড় বড় বাগানের আঙ্গুরের বাগান থেকে আলমিন বলছেন কি করলেন আল্লাহ তাদের দুর্গুলো থেকে তাদের থেকে এখান থেকে ফোর্ট গুলো থেকে আল্লাহ তাদেরকে বের করে দিলেন তাদেরকে নামায় দিলেন কারো কারোকে তোমরা জীবন শেষ করে দিয়েছ কারণ তোমাদের বিপক্ষে যুদ্ধ করতে আসছে তাদের জীবন শেষ আর বড় একটা গ্রুপ তাদের কি অবস্থা হয়েছে তাদেরকে তোমরা বন্ধি করেছো তারা ক্যাপটিভ তোমাদের হাতে তাহলে এবং আল্লাহ খাইবার এটাও মুমিনদেরকে দিয়ে দিবেন সেই ওয়াদা আহজাবের সময় আল্লাহ রব আলমিন করে দিচ্ছেন আহজাবের যুদ্ধ খন্দকের যুদ্ধ পঞ্চম হেজির সালে হয়েছে কিন্তু রবিন আগেই সুসংবাদ দিয়ে দিচ্ছেন কি বলছেন আল্লাহ আল্লাহ তাদের জমিন তাদের বাড়ি ঘর এবং তাদের মাল এর সবকিছুর ওয়ারিস তোমরা মুমিনদেরকে বানায় দিলেন সারা জীবন ইহুদিরা তারা তো সম্পদের খুব মোহ তাদের সম্পদের খুবই মহব্বত বর্তমান জামানাতেও তো ইহুদিরা পৃথিবীর কি করলেন তাদের বাড়ি ঘর তাদের জমিন এবং তাদের সম্পদের ওয়ারিস তোমাদেরকে বানায় দিলেন তোমাদেরকে মালিক বানিয়ে দিলেন সুবাহ আল্লাহ মদিনার সেই কথা বলি অথবা বনুন নজির এর কথা বলি কোবা এলাকায় সেখানে গিয়েছি এবং ওই বাড়িটা দেখতে কেমন সেটা আপনাদের বলা উচিত তাহলে বুঝবেন ওই জামানাতেও তারা কত ধনী ছিল সেই কথা আপনাদের সঙ্গে হবে তবে তার আগে আমাদেরকে খানিকক্ষণের জন্য বিরতিতে যেতে হবে we we'll be seeing all of you inshallah after the short break este wherever you are আপনারা যে যেখানে আছেন আপনারা আমাদের টেলিভিশনের পর্দার সামনেই থাকবেন ইনশাআল্লাহ বিরতির পরে আবারো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এটি পরিকল্পিত আলোচনা जहांगीर आलम जीवन बार्ता ज्ञान गर्भ आलोचनार मंच प्रति रविवार रत साढ़े नुन सम्प्रचार सकाल आठ टेषे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 জয়েন্ট ডাকির নায়িক দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আনসম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়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 जमील, खान मदनी, बिन बिन तो के आर की, की दायित्व জানার জন্য দেখুন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আপনাদেরকে ওয়েলকাম করছি আমাদের কোরআন কেন্দ্রিক আলোচনায় আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন করি আলোচনা করছিলাম সুরাতের সেই আয়াদ ছিল তাদের গোত্র ছিল এবং তাদের যত তাদের জমিন ছিল মদিনাতে যত তাদের সম্পত্তি ছিল এবং যত তাদের বাড়ি ঘর ছিল সবকিছুর মালিক আল্লাহ তালা মুমিনদেরকে বানিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি বলছিলাম কাবিবনে আশরাফ যিনি ইহুদি লিডার ছিলেন বিরাট মানুষ ছিলেন এবং এত তার খারাপ ছিল যে মুসলমানদেরকে মুসলমানদের সময় টাকা পয়সা ধার দিত না কোনো বলতো তোমার স্ত্রীকে আমার বাড়িতে এক জন্য রেখে যাবে যদি এটা রাজি হাও তাহলে আমি তোমাকে টাকা ধার দিতে পারি এমন চরিত্র তার খারাপ ছিল এত বড় বাড়িটা ছিল এখনো পর্যন্ত আপনার মদিনার শরীফের কোবা এরিয়াতে কাব আশরাফের বাড়ি আছে যারা চেনে তারা গিয়ে মাঝে মধ্যে দেখে আমি মাঝে মধ্যে গিয়ে দেখেছি ছাত্র জীবনেও এখনো মাঝে মধ্যে গিয়ে দেখি কেন গিয়ে আমি দেখি তার কারণ হলো ছাত্রদেরকে যেমন বোখারি শরীফ যখন মাগাজি পড়াই তখন কতল কাবিন আশরাফের প্রসঙ্গ যখন আসে তখন তাদেরকে যেন আমি এক্সপ্লেন করতে পারি সেজন্য আমি মাঝে মধ্যে গিয়ে দেখি এটা গিয়ে দেখার মধ্যে কোনো সব নাই এবং অনেক মানুষ এখানে যায়ও না যাওয়ার কোনো প্রয়োজনও নাই জাস্ট টু গেট বিট অব হিস্ট্রি ইতিহাস সম্পর্কে অ্যাওয়ারনেস জন্য মাঝে মধ্যে সেখানে আমি যাই এবং আপনারা শুনলে অবাক হবেন এখনো পর্যন্ত তার বাড়ির যে ধ্বংসাবশেষ যেটা আছে পার্ট যেটা রয়ে গেছে এখনো পর্যন্ত তার বাড়ির এটা এখনো এখনো পর্যন্ত ১৪টা রুম গণনা করা যায় তাহলে ওই জামানায় চোদ্দশো বছর আগে তারও আগে যদি সে এত বড় বিল্ডিং বানায় থাকে ওই পাথর এবং ইটগুলো এখনো রয়ে গেছে তাহলে তারা কত বড় ধনী ছিল আপনি চিন্তা করে দেখেন তারা বনুন আল্লাহ করেছেন তাদের জমিন তাদের ক্ষেত খামার তাদের সম্পত্তি সবকিছুর মালিক তোমরা হয়ে যাবে আল্লাহ এইভাবে বলছেন আল্লাহ তোমাদেরকে ওয়ারেজ বানিয়ে দিয়েছেন হোম তাদের জমিন আর এক সুসংবাদ দিচ্ছেন তিসের সুসংবাদ যে মদিনা ইহুদদের এই জায়গার মধ্যেই তোমরা সীমাবদ্ধ থাকবে না বরং তোমাদের এটা উল্গো তোমরা আরো করবে আরো পাবে কোনটা সেইটা যেটা আল্লাহ আল্লাহর কে খাইবার দান করেছেন আমরা আগে আপনাদের আলোচনা প্রসঙ্গে বলেছি ইহুদিরা মদিনায় বসবাস করত এবং খাইবারে বসবাস করত। रिये बसबाश कर रिजन छोटे कारण छोटा जेनेबी आगमन खेजर ग्री जगह भूल कर हिजरत करबीर जन्म एखे तो सौदी आरबे सबसे बस खेजुरे बागान हलो मदीनाथ खेजुरे बागान हलो खाइवार এই দুই জায়গায় তারা দখল করে নিল যে নবী আসলে যেন শেষ নবীও আমাদের মধ্যে থেকে হয় আল্লাহ ছিল ইহুদিদের মধ্যে থেকে দেখেন ইব্রাহিম আলাই সব নবীকে শুধু এই এক নবী হলেন ডিফারেন্স আপনারা সবাই খেয়াল আছে নিশ্চয়ই ইব্রাহিম আলহ ইসালামের দুই ছেলে একজন হলেন ইসহাক একজন হলেন ইসমাহ আলহিম দুইজনকে আল্লাহ রবুল্লা আলমিন নবী বানাইছেন দুইজনেই নবী ছিলেন নবীর বলেন আলাই মোসালাম জামিয়ান দাউদ বলেন সুলাইমান বলেন আর যেই বলেন না কেন সব নবীদের জন্ম কিন্তু ইসহাক আলাইহালামের বংশ থেকে হয়েছে শুধুমাত্র আল্লাহ সুহান ইসহাক আলাই বংশের মধ্যে ইহুদিদের ধারণা ছিল যে জোর করে তারা নবুয় নিয়ে যাবে কিন্তু নবুয় তো দাবি করার বিষয় না রে বাবা নবুয় তো জোর করে আদায় করার বিষয় না সিলেকশন রবুল আলমিন আল্লাহ মানুষের মধ্যে থেকে সিলেক্ট করেন নবী হিসেবে ফেরেস্তাদের মধ্যে থেকে সিলেক্ট করেন রিসপন্সিবল হিসেবে जेमन भाव परिश्रम कर डिग्री अर्जन करा जाएम कलम शेखा जाए कष्ट परिश्रम कर माले मालिक हवा जाए कबुआत ना नबुआत को व्यवसा ना যে এটাকে আপনি কষ্ট করে পরিশ্রম করে নবী হয়ে যেতে পারবেন যিনি নবী হবেন নবী হওয়ার আগে তিনিও জানতেন না যে তিনি নবী হবেন রবুল্লা আলমিন আল্লাহ তো জানান নাই ঠিক অনুরূপ ভাবে আল্লাহ সুহান নবী মোহাম্মদ সাল আলি ওকে সিলেক্ট করলেন ইসমাঈল আলহাম এর বংশধর থেকে আর ইব্রাহিম এবং ইসমা মিলে ঘর তৈরি করার পরে আয়ু আলিম আমি হলাম তোমাদের বাবা ইব্রাহিম এর দোয়ার ফসল আল্লাহ তার দোয়া কে কবল করেছেন আমাকে পাঠিয়েছেন সুবাহ আল্লাহ ইহুদিরা হিংসা করলো হিংসা করার কারণে তাদের অধপতন হলো নবী সাল্লা আলহাম হিজুরত করে আসলেন মোদিনার জমিন আল্লা আল্লাহ এরপরে খাইবার এর সুসংবাদ আল্লাহ রব আলিন এখানে দিচ্ছেন আর ওই জমিন তোমাদেরকে মালিক করে দিবেন যেখানে এখনো গিয়ে তোমরা হাজির হও নাই কারণ পনসম হিজরি যখন আল্লাহ রাহমিন করতেছেন আপনারা অনেকেই জানেন এবং রসুল্লাহ আলহিবসাল্লাম সহ সাহাবিরা প্রচন্ড কষ্ট করেছেন আলী রাধি আল্লাহ আল্লাহ রব আলমিন এমন হিম্মত তাকে দিয়েছেন দুর্গের যে ফটক হাতে নিয়ে তিনি ঢাল হিসেবে ব্যবহার করেছেন এত শক্তি যারা বর্তমানে বসবাস করেন তারা তারা ওই আগের জামানা থেকে এই খেজুরের গাছগুলো দেখছেন আল্লাহ জানে খেজুর গাছের তো অনেক হায়াত এই খেজুর গাছগুলো সেই ইহুদিদের জামানার খেজুর গাছ হলে হতেও পারে রবাহ আলমিন আল্লাহ রব্লা আলমিনই সেটা ভালো করে জানেন আসলে এই জন্য আল্লাহ দেখেন আল্লাহ ইহুদি যারা খাইবারে বসবাস করে এই জমিনের ওয়াদা আল্লাহ সুহানদের কে করে দিলেন এবং আল্লাহর ওয়াদা পরিপূর্ণ হল সপ্তম হিজরি সনে যখন যুদ্ধের জন্য আল্লাহ রসুল কে বিষক্ত সাগলের গোস্ত খাওয়ায় সেখানে আল্লাহ রসুলকে হত্যার ষড়যন্ত্র করা হলো আল্লাহ রসুলের এক সাহাবি গোস্ত খেয়ে অসুস্থ হয়ে গেলেন এইসব ইতিহাস আমাদের মনের পর্দায় ভেসে ওঠে এনিওয়ে আমি আজকের পিছ শেষ করার আগে আপনাদের জন্য বের করে দিয়েছেন আর মুমিনদেরকে এই বাড়ি ঘরের মালিক করে দিয়েছেন এই ঘটনা এখনো ঘটবে তবে তার জন্য ইমান দরকার ইয়াকিন দরকার দরকার রবাহিন আমাদের ইমান ইয়াকিন এবং খেলাস নিয়ে উগ্র শহর তোফিকদিন আসসালামাইকুম বরহমতুল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 এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস সমর্থন করুন ডোনেশন এবং জাকত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো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 টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন জাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস অনিবার্য दर्शे हादीर सुव्यवस्था सकल के सोनारंत्रण देख बलुबुल माराम दर्शे हादीस शुद्म्रील बुलुगुल मार प्रति रविवार मंगलवार और बृहस्पतिवार सन्ध्या छटायन सम्प्रचार दोपुर दे